ওসলাম সম্মানিত প্রবাসী বাংলা ভাসী আজকে আমাদের ধারাবাহিক আলোচনার উনিশতম আলোচনা আজকে আলোচনার বিষয় হচ্ছে রমজান মাসের শেষ দশকের ফজিলত সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ পবিত্র মাহে রমজানের অসংখ্য ফজিলতের ভেতরে শেষ দশকের ফজিলত সবচেয়ে বেশি বিশেষ করে শেষ দশ শেষ দশের রজনীগুলো রাতগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি মর্যাদাবান সবচেয়ে বেশি ফজিলতময় সুপ্রিয় বন্ধুগণ রমজান মাসের এই শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে এই দশ রজন এক রজনীতি করেছেন আল্লাহ তালা বলছেন নিশ্চয় আমি উহা অর্থাৎ কোরআন করিম নাজিল করেছি কদরের রজনীতে আপনি কি জানেন এই কদরের রজনী কি কদর হচ্ছে লাইলাত মিন খি শাহর কদর হচ্ছে আর কদরের তাহলে কদরের রজনীর থেকে উত্তম এই আয়তের আলোকের সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ সেই কদরের রজনী মূলত রমজান মাসের শেষ দশকের যেকোনো এক রজনীতে যদিও হাদিসের ভিতরে রসুল্লাহ আলী কখনো একুশ বলেছেন কখনো তেইশ বলেছেন পঁচিশ বলেছেন সাতাশ বলেছেন উনত্রিশ বলেছেন কোথাও কোথাও বলেছেন রমজানের শেষ দশ রাতের যে কোনো এক রাত তো বিভিন্ন কারণে বিভিন্ন কারণে কোনো একটি রাতকে নির্দিষ্ট করার সুযোগ নাই। যদিও কোন কোন ওলামাদের মতে কোন কোনো ওলামা একেলামদের মতে সাতাশের সাতাশের রজনী হচ্ছে কদরের রজনী তবে সাতাশের রজনী কদর এ ব্যাপারে নিশ্চয়তা নিশ্চয়তা দেওয়ার সুযোগ নেই বরং শেষ দশ রাতের যে কোন এক রজনী তবে হাদিসের কারণে মূলত বেজুর রজনী গুলোতেই বেজুর রজনীগুলোতেই কদর হওয়ার সম্ভাবনা সম্ভাবনা বেশি সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগান এই রাতের অন্যতম ফজিলত হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলিস বলছেন من قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه جبتي قدوري रजनीتي রাজ্জে কিবাদত করলো তার পিছনের সমস্ত গুনা সমূহ ক্ষমা করে দেওয়া হয় সুবহানাল্লাহ তবে মনে রাখতে হবে যে এই যে গুনাহ মাফ হয় এগুলো মূলত সগিরা গুনাহ কারণ কবীরা আয়সা সিদ্ধা রসুল্লাহ করেছিলেন আমরা যদি উপনীত পাও তাহলে কি করবো আননি। হে আল্লাহ আপনি ক্ষমাসীল আপনি ক্ষমাকে পছন্দ করেন অতএব আমাদেরকে ক্ষমা করে দিন সম্মানিত ভাইরা সুপ্রিয় এই কদরের রজনীর ফজিলত অসংখ্য তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো তার প্রথমটি হচ্ছে এই রাতে আল্লাহিতা পৃথিবীতে আসেন আল্লাহ তাল পক্ষ থেকে রহমত এবং বরকত নিয়ে হাজির হন অগণিত ফেরেস্তারা নাজিল হন তৃতীয়ত এই রাত হচ্ছে হাজার হাজার মাসের থেকে উত্তম একটি রাত হাজার মাসের থেকে উত্তম একটি রাত চতুর্থ হচ্ছে এই রাতে কোনো ব্যক্তি যদি ইমান এবং ইমানের সাথে আশা নিয়ে করে তার সমস্ত গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হয় এই বৈশিষ্ট্য কোন ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হল পিছনের অপরাধগুলো এবং আল্লাহ তালা পক্ষ থেকে অগণিত ফেরেজ নাজিল হন ফজল পর্যন্ত তারা থাকেন এবং এই মাস হচ্ছে এই রজনী হচ্ছে হাজার মাসের থেকে উত্তম এই রজনীতি কোরআন নাজিল হয়েছে এত বড় বড় বৈশিষ্ট্য এই কদরকে ঘিরেই সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুক এ কারণে আল্লাহ রসুল কদরের রজনী এই ফজলত গুলো অর্জনের জন্য আমাদের আমাদের চেষ্টা থাকা উচিত বিশেষ করে রাতের বেলা রাতের বেলা নামাজ কোরআনতলাব এবং আল্লাহ আল্লা কাছে বেশি বেশি দোয়া করা এইভাবে সময় গুলো কাজে লাগানো দরকার তাহলে কদরের রজনী যে ফজলত গুলো আমরা জানতে পারলাম সেই ফজলত এবং মর্যাদা যদি পেতে হয় তাহলে শেষ দশ রাতের প্রত্যেক রাতেই আমাদের করা উচিত শুধুমাত্র যে একটি রাত নির্দিষ্ট করে যে কোন শুধুমাত্র রাসী রজনীতি তারা আবাদত করে যদিও কোন মতে সাতাশি রজনী কিন্তু নির্দিষ্ট করে বলার সুযোগ নাই কারণ আল্লাহ রসুল সাল আলিয়াসাল্লাম কোন কোন হাদিসে বেজুর সংখ্যা বলেছেন কোনো কোন হাদিসে বলেছেন শেষ দশ রজনীতি তোমরা রমজানের শেষ দশ রাতের প্রত্যেক রজনীতি আমাদের করা উচিত প্রত্যেক রজনীতিবাদত করা উচিত আসুন আমরা কদরের সম্মান কদরের ফজিলত কদরের মর্যাদা বিশ করে গোনা থেকে মুক্তি লাভের যে সেটা কাজে লাগাবার চেষ্টা করি কদরের যাবতীয় সম্মান এবং সচেষ্ট হয়ে আমরা বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহ তাল্লাহ নৈকট্য অর্জনের চেষ্টা করি রবুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুন আমিন ওমায় তৌফিক্লাহ ওসল আবী আল্লাহ